উপস্থিত হয়েছি আরেকটি নিয়ে এ পর্যায়ে যা আলটা পদ্ধতি এবং তার রাকাত সংখ্যা নিয়ে কথা প্রথম কথা হচ্ছে যে ভিত্তির সর্বনিম্ন রাকাত হচ্ছে এক রাগাত একটি হাদিসম দেশেছে শাশ্বত বান্ন এবং শাশত তেপন নম্বর এবং পূর্বের হাদিস থেকে ওটা বুঝা যায় যে হাদিস আকরম সাহেব বলেছেন তিনি বলেছেন আগের সালাদ গুলোকে ভিতর বানিয়ে ফেলবে তাহলে দ্বারা বুঝে যায় ভিতর এক রাগাত হতে পারে তবে তিন রাগাত ও পড়া যায় যেটা হাজর হাদিস থেকে আমরা দেখতে পাই আগের হাদিসটা যেটা বলেছিলাম তিনি বলেন বলেন যে তিনি বলেন হজরত আশা বলেন এবং হ্যাঁ কতটুকু লম্বা ছিল সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে বিরক্ত করবেন আমি বলতে পারবো না তারপরে তিনি বলেন এই আটটা গাছ পড়ার পর তিনি তিনটা গাছ পড়তেন এই ছিল ভিতরে নামাজ যেটা আমরা মুসলিমের মধ্যে পাই মুসলিমের মধ্যে কারণ আবদুল্লাহ তিনি করতেন কি যে কান্না কাতি আল হাজাতে যে হজরত আবদুল্লাহ তিনি দুই রেগাতেরতেন তিন রেগাত পড়ার সময় এমনকি তিনি কোন শাশ্বত আটত্রিশ নম্বর হাদিস হম যেটা আমরা দেখতে পেলাম আহ তো এটা গেল একটা তবে আপনার একত্রেও পড়া যায় মানে একতা সাহুদে এবং এক সালাম ও পড়া যায় যেটা আমরা আসাদ থেকে বুঝতে পারি তিনি বলেছেন আটানব্বই এবং খন্ড নম্বর তিন পৃষ্ঠান দুইশত চৌত্রিশ এবং হাকিদ দেখতে পাই খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো চার বাহেকের মধ্যে দেখতে পাই খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর আঠাশ এবং এটা বাহেকের শব্দ কিন্তু যেটা আমরা বলেছিলাম জানিয়েছেন ইমাম নবী বলেছেন ইমাম নাসাই এটাকে সুন্দর উল্লেখ করেছেন এবং ইমাম বাহাকে বিশুদ্ধ উল্লেখ করেছেন যেটা আমরা দেখতে পাবো আল মাজমুহামের মধ্যে খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর থেকে আঠারো এক সালামে যেটা আমাদের দেশে পড়ে থাকে মতো কারণ রসুলের মতো খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর চব্বিশ পঁচিশ এবং হাকিমের মধ্যে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিন ছ চার মধ্যে খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর একত্রিশ ইমাম দারাকুদ্দী তার বর্ণাকারীদের সম্পর্কে বলেছেন সবাই কিন্তু পাঁচশো আটান্ন তিনি বলেছেন শেখাইন যে এটার যে সনদ এবং সূত্র সেটা হচ্ছে বুকারি মুসলিমের শর্ত অনুযায়ী সূত্রে হাদিসটা বিশুদ্ধ যে মাগরিবের মতো পড়া যাবে না হ্যাঁ তবে নামাজ সাত টাকা এবং পাঁচ টাকাতেও পড়া যায় হ্যাঁ সেখানেও কিন্তু সর্বশেষে বসে আগে না। যেটা হজরত থেকে বলছেন রসুলাম রাত্রি বেলায় তেরো টাকা নামাজ পড়তেন তার মধ্যে তিনি পাঁচ টাকা ভিতরে পড়তেন এবং সেই পাঁচ টাকা পড়তে গিয়ে তিনি সর্বশেষে বসতেন এর আগে বসতেন না একবারে তিনি শেষে গিয়ে সালাম দিতেন তাই এর ভিতরের নামাজ এইভাবে আমরা পড়বো তাহলে এরা গাছ সংখ্যা এক হতে পারে তিনও হতে পারে এরকম পাঁচও হতে পারে এবং সাতও হতে পারে তবে তিনটা গাছের ক্ষেত্রে দুইটি পদ্ধতি আমরা বলেছি এবং পাঁচটা গাছের ক্ষেত্রে সাতটা গাছের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি বলেছি সেই সময় সালাতগুলো সালাদ করার চেষ্টা করব আদেশ সম্মত ভাবে আল্লাহ তা তাৎকার তৌফিক দান করুন আল্লাহ রহিফ রিহিজাহি